সমিল্ মহি উল্ি সবিল বসমনি তু বহন লোহম অনবিন মুশ্রিকে صلى الله دستور وخير الخلق اسوتنا بسنته جلا نوري لهدي الحق ارشدنا صلى الله دستور وخير الخلق اسوتنا بسنته جلا كتاب الله دستور مخيم الخلق اسوتنا بسنته انتنوري نهدي الحق ارشدنا لتمتم حافظنا القران فذكر الله يسعدنا عرفنا اخوة الايمان صحبتنا السلام عليكم ورحمه الله وبركاته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 উমা ওসহবুফি আজম আয়নফি কিতল অসনতলন السماوات আশফা ولا বিনা খলফল وهو العلي العظيم সমস্ত প্রশংসা তাঁর নাম গুনা বলিতে তার কাজে তার ইবাদত বন্দী সবকিছু তো শরিক যার কোন শরিক নেই অংশীদার নেই আল্লাহ রবুল সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখতেন আমাদের দর্শের বিষয়বস্তু আকিদাওয়া সে থেকে তৃতীয় পর্ব আল্লাহ রবুল্লা আলমিনের নাম এবং গুণাবলীর দলিল প্রমাণ কোরআন করিম থেকে তাই ভাষ্যকার বলছেন আল কিসমুল আউয়াল প্রথম অংশ হচ্ছে বা প্রথম অধ্যায় হচ্ছে আল ইসতেদলাল আলাহ ইসবাতে আসমা ইয়াফা তেআল করিম আল্লাহাবুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গোনাবলি রয়েছে সেগুলির প্রমাণের দলিল প্রমাণ সেগুলির প্রমাণ বা দলিল করি করিম থেকে প্রথম যে বিষয়টি এতে আসবে যে আল্লাহ রবুল আলমিনের যে সব গুণাবলী রয়েছে সেগুলি ইতিবাচক করেছে আর নেতিবাচক রয়েছে মানে আল্লাহ রব্বুল আলমিনের যেগুলি সুন্দর গুণ হতে পারে সেগুলি ইতিবাচক হ্যাঁ আছে এইগুলো আর যেগুলি আল্লাহ রব্বুল আলমী সম্পর্কে বললে ত্রুটি হয় ঘাটতি হয় दुर्बलता प्रकाश पाई से मुक्त अर्थात हमेशा नक गुण एगल नहीं गुणगुलीर नहीं था, सृष्टि दिए गत सप्ताह बुझे छत्येक इतिबाचक गुण आज किचक गुण आज दुई रकम गुण जो लोकट्रिपूर्ण लोक और जो इतिबाचक गुण थे नेतिबाचक गुण ना थके तो खराब लोक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 আপনার নামাজ আছে আপনি মার্শাল্লা রোজাদার রোজা রাখেন হ্যাঁ জাকাত দেন হ্যাঁ দান খায় করেন কিন্তু নেতিবাচক নেই নেতিবাচক নেই মানে আপনার খারাপ গুলগুঁ বাঁচতে হবে তাই না খারাপ দোষগুলো থেকে বাঁচতে হবে সেগুলিতে বাঁচেন না ফিল্ম দেখে পিঠা কথা বলে অধা খেলাফি করে টাকা পয়সার ধার নিয়ে হাতভারি হাতভারি করে খারাপ তাহলে তাহলে কি ভালো হইতে পারবেন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 তার মধ্যে প্রথম বলছেন আলজাম আল্লাহক আছে দুটোই একত্রিত হয়েছে এই মর্মে শেখ হলিস এখন উক্তিগুলি তিনি তার কিতাবের এবারত বলছি ওয়াকালাফি হাজুল্লাহ এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব বিষয়গুলি এ সম্পর্কে অন্তর্ভুক্ত হচ্ছে ওই বিষয়গুলি যা আল্লাহ নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সুরা ইখলাসে এরই অন্তর্ভুক্ত হচ্ছে সব গুণাবলী যা রব আলম বর্ণনা করেছেন কিসে সুরা ইখলাসে তার সম্পর্কে নিজ সম্পর্কে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 আল্লাহ কি বলেছেন হে নবী দাও বা বলো তাই না যখন আল্লাহ বলছেন বলা হচ্ছে রানী কেন কুল বলে দাও কাকে বলা হচ্ছে নবী তাহলে নবিসমকে যখন বলা হচ্ছে তাহলে কোন অন্য মানুষের কথা নয় কোরআন করিম তাহলে কোন মানুষের কথা নয় অন্য কোনো মানুষের কথা নয় এমন কি এমনকি রসুল উল্লাহ নাই কোরআন কোরআনটা হচ্ছে নবীর কথা হ্যাঁ বা নবীর রচিত তাহলে সে মিথ্যুক কারণ যদি তাই হইতো তাহলে কুল বলা হইতো না অযৌক্তিক কথা আপনার নিজের কথা কুল বলবেন বলো নাকি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 सबकिछ होते अमोखापेखी छोड़ापेक्षी महता आल्ला इतिबाचक तला आलमीन कारो मुखापेक्षी नन और सबकिखापेक्षी লাম মানে না তাই না তিনি জাতক নন তাই না লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কারো জন্মদাতা নন কারো বাপ না সোজা কথা যেমন ख्रीन जी ईसा पुत्र ईसा ईसारित तरह मिथ्यादी वालम और सन्तान कारो पक्ष थे जन्म नीतिमी ने নেতিবাচক দুটো হলো তৃতীয় নেতিবাচক ওয়ালামু কোফুয়া নাহাদ তার কহ কেউ সমকক্ষ বা সমতুল্য নয়ালামু তার কেউ নেই কফু কফু মানে সমান হ তাঁর কেউ সমানের সমকক্ষ সমতুল্য নেই এই ছিল সুরা এখলা সংক্ষিপ্ত না করে যে সেটা হচ্ছে আল্লাহ রবাহিনের গোবলী বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ আল্লাহ নেতিবাচক আল্লাহ আলমক পাঁচটি যেন এখানে গুণ বর্ণনা করা হয়েছে আচ্ছা এই সুরা নবী করিম হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাই না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 একজন লোক যদি তিনবার সুরে পড়ে আর বলে আমি গোটা কোরআন করতে পারবো শুধু তিনবার করে সুরেমের হয়ে গেল তাহলে সারা জীবন যদি এরকম করে রমজান মাস আজকালকার মুসলিমের অধিকাংশ রমজান মাসে কোরআন পড়ে তো রমজান মাস যদি তার এটাই তৈরিকা থাকে যে শুধু সুরে একলাশ তিনবার সুরা একলাশ তিনবার পড়লো এক খতমের সভাপ আর গোটা কোরআন ওটাই চর্চা করলো না পড়লো না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 বিষয়টি যুক্তিস একলা পড়বেন আর হতে পারে না তবে কখনো ব্যস্ততার জীবন হ্যাঁ আমি পড়ার সুযোগই পাচ্ছি না বৃদ্ধা সারা জীবন পড়ার সুযোগ হয়নি তার বাপ মা পড়ায়নি বার্ধক্য করানি কিছু জানে সুরে জানে আল্লাহর কাছে সে নাকি আশা রাখে তার ক্ষেত্রে যদি বলেন ওই জন্য ব্যক্তি এবং অবস্থায় বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ আপনারা সকলে তিনবার করে আর কি হ্যাঁ হইতে পারেন নাম একথা বলেননি যে ফিল আজরে আল্লাহ আহাদাল কোরআন ফিল আজরে বলেছেন এটা ওল একটা ভাষ্য তারপরেও সেটা একবার উড়িয়ে দেওয়া যায় না ব্যক্তি আর ক্ষেত্রে বিষয়বস্তুর দিক দিয়ে সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে কোরআন কারিমের গোটা যদি স্টাডি করেন তো দেখেন কোরআন কারিমের তিন রকমের বিষয়বস্তু রয়েছে এই কথাই বলেছেন এখানে অসুকার আল্লাহ তার নাম গোনাবলিতে এক আল্লাহ রব তার কাজে রবু বিয়াতে এক আল্লাহ তার এবাদতবন্দিগিতে এক আল্লাহ রব্বুল আলমিনের যে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চরম আল্লাহুল সৃষ্টিকর্তা একমাত্র দ্বিতীয় আলোচনা আছে বলি কাহিনী এই তৌহিদ শিখার জন্য এবং তৌহিদবাদীর উত্তম পরিণাম আল্লাহ যুগে করেছেন আর যারা তৌহিদ কাহিনী ঘটনা বলি রয়েছে বহু জাতির আর আর দিক রয়েছে বিধিবিধান হুকুম হকাম হালাল হারাম জায়েজ ব্যবসা জায়েজ আর সুদ হারাম আহ রেবা হুকুম হাকামে এ বাদতী আছে আছে সলাত সলাতের হুকুম হকাম জাকাতমরা হেজাব পর্দা হ্যাঁ হালাল হারাম জায়েজ নাজিজ বহু বিষয় রয়েছে বিধি বিধান হ্যাঁ বর্ণনা করা হয়নি সুরাই র একটি হাদিস রয়েছে এক সাহাবি থাকবো ওই আদেশে শোনায় আবু সাইদি খুদের আল্লাহ থেকে বর্ণিত বলছেন রাজনাসী রাজনানী একরা একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে শুনলো মানে এক সাহাবি আরেক সাহাবি তারপরে শেষখানে যখন সকাল হলো যা ইলাম সাল্লাহ নবী করিম সালামের কাছে আসলো ফাজাকার আল্লাহু আলিকা এই ঘটনা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 মনে করল কেউ যদি ঠিক না ভাববে যে ভুলে গেছে প্রথম প্রথম রাখা তো আল্লাহ আর দ্বিতীয় রাখাতে ও কুলো আল্লাহ আজকালকার মুসলিম জনগণ মনে করবে যে ভুল করেছে অথচ জায়েজ।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 হ্যাঁ যদি সামনে না বলে মসজিদে তা দিল ষোলো সাল কোরআন এই সুরায় এখলাস কোরানের তিন ভাগের সমান তিন ভাগের এক ভাগের সমান তৃতীয় অংশের সমান ষোলো সাল কোরআন এক তৃতীয় অংশের সমান পর্যন্ত পৌঁছে যায় এই সুরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম কি দেখাতে চেয়েছেন লেখক আল্লাহবুল আলমিনের ইতিবাচক গুণ আছে হ্যাঁ আছে আর নাও আছে সংক্ষেপে বলতে গেলে পাঁচটি তাহলে কি রয়েছে পাঁচটি রব্বুল আলমিনের মহান আল্লাহর গুণ রয়েছে দুটি হচ্ছে ইতিবাচক আল্লাহ আহাদ আল্লাহ আর নেতিবাচক গুণ হচ্ছে কলাম ইয়াকুল্লাহু কুফুনা আল্লাহু সামাদ মানে একটি বললাম এটা প্রসিদ্ধ অর্থ আর মানে কিন্তু আরেকটি অর্থ করা হয়েছে সেটা এখানে শেখ সাহেব ফজল উল্লেখ করেছেন সেটা সামাদ মানে হচ্ছে আসসাইয়দ মানে মালিক আল্লাজি কামালা সুদদুহু ওয়া শরফুহু ওয়া আজমাতহু আও কামালা जिन्ह मालिकाना मर्यादायर महत्वता लाभ करबुल सम्मान इज्जते पूर्ण तरह महत्व बड़े पूर्ण पक्षान पृथ्वी कौन शक्ति आ मालिकानाई একবারে পূর্ণ না দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী আরেক দিকে দুর্বল তাই না কারো কাছে শক্তিশালী হইলে আর কারো কাছে গিয়ে হার মানতে হচ্ছে না একজন দেশের একটা সরকার একজন বড় অপরাধীর সামনে হার মানছে ধরতেই পারে না একজন অপরাধীকে ধরতে পারে না গোটা দেশের প্রশাসন হচ্ছে না হাত ছাড়া তলাশ করে পাচ্ছে না যা রব্বুল আলমিন বর্ণনা করেছেন তার নিজ সম্পর্কে মহান আয়াতে তার কিতাবের তাঁর কিতাবের আল কোরআল করিমের একটি মহান আয়াতে মহান আয়াত কোন আয়াত কে বলা হয়েছে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 যার ছাড়া কোন সত্য তো উপাস্য মাহবুদ নেই কোন সত্য উপাস্য নেই হবে আরবি গ্রামার যারা বুঝছেন তাদের জন্য আর খবরটা এখানে উজ্জ আছে ক্যালমা তাই এই জন্য আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য বা সত্য মাহবুদ বলবেন আর মাতিল মাহবুদ অনেক আছে জন্য এখানে খবর হচ্ছে আর কোন বর্ণনা করা হচ্ছে যার জীবনের শুরু নেই শেষ নেই তিনি আছেন আর সময় থাকবেন প্রতিষ্ঠিত এবং অন্য কেয়ার প্রতিষ্ঠিত না অন্যকে কে ধারণ করে রাখেন আল্লাহ যদি না রাখেন ধ্বংস হয়ে যাবে একটি আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহ আল্লাহ আকাশ সমূহ এবং জমিনকে ধরে রেখেছেন ধ্বংস হওয়া থেকে যখন বুঝে নিয়েছেন ইতিবাচক আর নেতিবাচক গন্ত নিজেরা বলতে পারবেন এখন আল্লাহ আল্লাহর নাম তাই না সত্যাগত নাম এলাহা ইল্লাহ তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই তিনি একমাত্র সত্য উপাস্যবাচক আর তার কোনচক ইতিবাচক আল্লাহর হায়াত রয়েছে হ্যাঁ চিরঞ্জীব তিনি এবং আল্লাহ যে কায়ম এবং সবকিছু ধারণকারী জি নেতিবাচক তারপর সেনা তাকে কি স্পর্শ করে না সেনাতন মানে তন্দরা স্পর্শ করে না আমাদেরকে তন্দ্রা স্পর্শ করে তাই না দেখেন এখানে অনেকে ঝিমাচ্ছেন কিন্তু অনেকে ক্লান্ত না এমনি বসে তারপরও ঝিমাচ্ছেন জি জি দুর্বলতা আমাদের আছে আল্লাহ দুর্বলতা মুক্ত যেই গণগুলি মানুষের সৃষ্টির দুর্বলতা প্রকাশ করে সে সমস্ত গুণ থেকে দোষ থেকে আল্লা আল্লাহ যদি আর হইতে পারেন না সেটা তারপর প্রশ্ন উঠে যেতান এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না জিজ্ঞাস করা আপনাকে যে এই লোকটি ঝিমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে পার্থক্য কি দেখি আপনাদের বিবেক দিয়ে হ্যাঁ আর আর ঘুম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 আর নিদ্রা যখন চলে আসে আশেপাশে কে কি বলছে না বলছে ওইসব হারে গেছে শেষ জি তো নিদ্রা সম্পর্ক আর কলবের সাথে সম্পর্ক আর সেনা বা নাস এর আরেকটি আরবি আছে তন্দ্রা মানে হচ্ছে নহু মাহিস নেতিবাচক তাহলে হয়ে গেল দুটি হচ্ছে নেতিবাচক গুণ তাই না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 বেতন পেয়ে কত টাকা তোমার বাপকে পাঠাইলে কত টাকা তোমার মাকে বলছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি দিল ঝগড়া লাগিয়ে আপনার সাথে পরের মাসে ভয় পাঠাইতে পারছেন না এখন লুকিয়ে পাঠাইতে হবে অথচ বেতন আপনার কত দুর্বল আমরা তাহলে চিন্তা করেন তারপরে যদি চলেও সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হলে আর মালিকানা চলে না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 ক্ষেত্রে সুপারিশ দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রেও সুপারিশ আমরা করে থাকি বা করিয়ে থাকি ইত্যাদি রব্বুল আলমের কাছে পরকালে আখের রাতে বিচার দিবসে যে সুপারিশ হবে সেটা ہلکا کرما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 सुपारिश कबूल तो सुपारिशे दुआ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 সাফাত করবে এবং সাফাত কর এই অপরাধীদের জন্য সাফাত করো যার তার জন্য তাহলে হবে না এব্রাহিম আলি সাল্লামের পিতা মুশ্রি মারা গেছে এই নয় যে ইব্রাহিম কি বলবেন আল্লাহ আমার বাপের জন্য সাফাত করেছে তাকে জানাতাম হবে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 আল্লাহর ব্যাপক জ্ঞান তাই না জি সামনে পিছনে সবকিছুই জানেন আপনারা জানেন যে পিছনে কি আছে গুড়ে না দেখলে বলতে পারবেন আমি বলতে পারবো পিছনে কি হচ্ছে না হচ্ছে পর্দার আড়ালে দেয়ালের আড়ালে কি হচ্ছে কোনো শক্তি বলতে পারবে না একমাত্র আল্লাহর প্রয়ম ছড়া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 আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ হেফাজত তাকে ক্লান্ত করেনা ঘন্টা ডিউটি করে আসলে হন না সুরে কফ এই আয়তের সমর্থক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 বড় কারি হাফেজ ছিলেন জিজ্ঞেস করলেন বলো তো তুমি তো বড় কারি হাফেজ কোরআন কোন আয়াতী সবচেয়ে মহান কোন আয়াতী সবচেয়ে মহান কোরআন কেরিমের তিনি আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রসুল করে জিজ্ঞেস করতে বলেন বলেছেন সাহাবাহিকমগন কিন্তু নবী সালামের এতেকালের পরে সালাফগন তাবাইন তাবাহ তারা আল্লাহর বলতে আল্লাহ আলাম এই জন্য তফসির আদি দেখলে মিম তফসির করতে গিয়ে এমনকি জালাল এনে আছে যে জালাল আমাদের দেশের কমি মাদাসা পড়েন আল্লাহ আলম আছে আল্লাহ আর যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মাঝে নন তিনি তখন আর আল্লাহ আর বলবেন আল্লাহ আলম বলবেন আপনার যদি জিজ্ঞেস করে কোনো কথা আর আপনার জানা না থাকে অত সন্দেহ থাকে বলবেন আল্লাহ আলম আল্লাহ ভালো যান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 হাসান বলেছেন কেউ যদি বলে ইসমে আজম আলহাইম সেটাও ঠিক হাদিস আজম এরকম বিভিন্ন না আল্লাহ সম্পর্কে আল্লাহকে আল্লাহ বলে যত টাকা অন্য নাম দিয়ে এত টাকা হয় না তো সবচেয়ে মহান নাম অনেকের মতো আল্লাহ ইসম আজম সম্পর্কে বিদ্যার্থীদের খুব ভ্রান্ত ধারণা আছে ইসম আজম দিয়ে নাকি মেলা কিছু তদবির করা যায় আছে যারা যত বেশি সমাজে থেকে পরিবারে থেকে কি করে দা আকাশে উড়িয়ে দেওয়া যায় ইসমা আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায় ইসমে আজম পড়ে সমুদ্রে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে সব এগুলি এই কথা হ্যাঁ এগুলি ভিত্তিহীন কথা উদ্ভট কথা নষ্ট ইসলামী কথা দোয়া করেন হে হাই হে কয়ুম তোমার রহমত ফরিয়াদ করি হ্যাঁ বলছেন বার বারবার করে তুমি জালাল পরে দোয়া করো তো আল্লাহর ইসমা আজমের ও সিলাই মাধ্যমে আজম মানে হিন্দুদের যেমন মন্ত্রের সম্পর্কে যেসব কথা শোনা যায় সেগুলি নয় মন্ত্রের কিতাব নয় আর আল্লাহর নাম এসব কোনো মন্ত্র নয় আর এসব কোনো এমন কিছু নয় যেগুলি অবস্থবগত সময় আমাদের শেষের দিকে যাচ্ছে এই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 আলাই আলু থেকে মানে ওপরে হওয়া আলী কোন দিক থেকে না গুনের দিক থেকে সব দিক থেকে সত্তাগত দিক থেকে আল্লাহ উচ্চ মানে আল্লাহ জাত হ্যাঁ সমস্ত কিছুর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 আমাদের ওপরে যেমন সাত আকাশ রয়েছে আরো বহু সৃষ্টি রয়েছে আল্লাহ রবীন্দ্রের আল্লাহ রবীন্দ্র আর সিস্তাওয়া আরসের সমুন্নত তিনি আল্লাহর আরসের ওপরে আল্লাহ রব আলমিন কয়েক জায়গায় রয়েছে এবং ওল কাদার মর্যাদার দিক থেকে সু উচ্চ মর্যাদার দিকে সবগুলি তার রয়েছে যেমন আমরা বলে থাকি আরে উনি উনি উনি সবার ঊর্ধ্বে মানে কি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 মুখে বললে হবে না এই যেই রোগের কোন চিকিৎসা বলছে মেডিক্যাল সায়েন্সের নেই সেটাও আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে এটা আপনার ইমান মজবুত করে দেবে না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 আমরা কিন্তু ওখানে গিয়ে একবারে। হেমত হারিয়ে ফেলি আর উপায় নাই কিছু আর বাঁচব না সেইটুকু কারণ মনোবল একবারে ধ্বংস হয়ে গেছে না কিছুই তার নিয়ন্ত্রণে সবকিছুই তার নিয়ন্ত্রণে আচ্ছা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 আমার এই সমস্যার সমাধান অসম্ভব হ্যাঁ কেন বলেন এইসব কথা একজন মুসলিম তাহলে এই গুণগুলি নিয়ে যদি চিন্তা করেন তাই লিখসান কাছে কোনো কিছুই অসম্ভব নাই অসম্ভব নয় কিছু থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুরসি পড়েন এই হাদিসটি সহিদটি সহি বোখারি তুলেছে সহিদ আবু রাজি আল্লাহ বর্ণিত সুতরাং এরপর আমল রাখবেন বলবেন না করে করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল মোহাম্মদালা আলী হোসান